আনাস ইবনু মালিক রজাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ বললেন হে বানি সাল্লিমাহ তোমরা কি মসজিদে আসার পথে তোমাদের পদক্ষেপের নেকি কামনা করো না তাদের কর্ম ও কীর্তিসমূহ লিখে রাখি সুরাই ইয়াসিন আয়াত নম্বর বারো এ বাণী সম্পর্কে মুজাহিদ বলেন অর্থাৎ তোমাদের পদক্ষেপসমূহ